প্রিয় ভাই ও বোনেরা আপনাদের লক্ষ্য করে কিছু কথা বলবো মানসিক বৈকল্য অত্যন্ত মারাত্মক একটি রোগ বর্তমানে যা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে সমাজ ব্যবস্থা যে কতটা ভঙ্গুর হয়ে পড়েছে তা বোধ করি কারণ বোঝার ক্ষমতা এখনো লোক পায়নি পৃথিবী যেন আজ পাপের ভারে নুয়ে পড়েছে যে বোধ বুদ্ধির কারণে মানুষ শ্রেষ্ঠ জীব যে সুকুমার বৃত্তি মানুষের মজ্জাগত স্বভাব তা যেন আজ ক্রমেই দুর্লভ হয়ে যাচ্ছে ভব্যতার সকল সীমানা আজ লঙ্ঘিত হাদিস রাসুল রাসুলসাল্লাহ আলী সাল্লাম বলেছেন সমকামিতার কথা লুত আলি হি সালামের সম্প্রদায়কে আল্লাহ তালা এই ঘৃণ্য পাপের কারণে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন জর্ডানের মৃত সাগর আজও সাক্ষী হয়ে আছে পৃথিবীতে শয়তানের প্ররোচনায় যে বিকৃত যৌনাচারের শুরু আজ সভ্য নামের অসভ্যরা তার যৌক্তিকতা প্রচার করে একে বৈধতা দিয়ে চলেছে এই তো কিছুদিন আগেই গোপজারী ভারত একে বৈধতা দিয়েছে তার প্রভাব ইতিমধ্যে এদেশেও পড়তে শুরু করেছে বিবিসি প্রথম আলো সহ চিহ্নিত মিডিয়াগুলো সুনির্দিষ্ট টার্গেটে এদেশেও তার আইনি ও সামাজিক ভিত্তি প্রতিষ্ঠার নীল নকশা নিয়ে এগিয়ে যাচ্ছে আমরা দেখেছি এর বেশ আগে এ দেশে সমকামিতার পক্ষে গ্রামীণ ফোন আর টিভি কি করেছে পত্রিকাগুলো নায়ক নায়িকাদের সমকামিতার রোগরোগ কাহিনী ফেদে উঠতি বয়সী তরুণ তরুণীদের কাছে কি মেসেজ দিতে চাইছে তা আজ স্পষ্ট পশ্চিমাদের বিকৃত মস্তিষ্ক থেকে যা নির্গত হয় এরা তা অহির মতো বিশ্বাস করে ওরাই বিকৃত যৌনতাকে জিনগত ন্যাচারাল বললো আর অমনি সোকল্ড নাস্তিকরা হৈ হৈ করে উঠল পারিবারিক বন্ধন বলতে স্পষ্ট যে পরকীয়া বলুন আর সমকামিতা বলুন সমাজ ব্যবস্থা ধ্বংসের যত প্রচেষ্টা সব ক্ষেত্রে এই বামরাম নাস্তিক র্যাক হয়ে যায় যুব সমাজ আজ নৈতিকতাহীন অথর্ব হয়ে পড়েছে সমকামীরা পার্টি করছে তারা এখন ভয়ঙ্কর সেদিনের জন্য প্রস্তুত হন বিকৃত যৌনাচার মূলত বিকৃত মানসিকতা থেকে জন্ম নেয় এটা মরণ ঘাতি ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর ওরা চায় আপনাকে এর দিকে আকৃষ্ট করতে কৌতূহলকে ক্ষেত্রে প্রশ্রয় দিবেন না কৌতূহল আপনাকে মরণ গুহায় নিয়ে যেতে পারে নিপীড়িত উম্মার বুক ফাটা আর তো তাদের আজ নাডা দেয় না গভীর রাত জেগে তারা অনলাইনের নিষিদ্ধ অলিগুলি চষে বেড়ায় আমরা ব্যর্থ আমাদের ভাষণ তোষণ তাদের হৃদয়ে ঝাঁকুনি দিতে পারেনি প্রিয় ভাই আমার রবের জান্নাতের আশা করেন তার নাফরমানি তো অকণ্ঠ ডুবে থেকে বলি অনুতপ্ত একদিন হতে হবে আমাকে আপনাকে সেদিন যে তা কোনো কাজে আসবে না তাই ফিরুন সময় থাকতেই ফিরুন আপনার রবের অনাবিল অমলিন অনুপম জান্নাতের দিকে কল্যাণের পথে শপথ করুন সত্য পথে আমৃত্যু পথ চলার গুড়াবাদের পথের অনুসারী হন যারা ফিতনারে যুগে তাদের রবের সন্তুষ্টির আশায় নষ্ট করেছে কামরে ধরেছে সমাজ রাষ্ট্র আইন তাদের দৃঢ়তার কাছে হার মানতে বাধ্য রবের রহমত থেকে নিরাশ হবেন না পৃথিবী যখন নীরব হয়ে পড়ে তখন তার সামনে দাঁড়িয়ে কাঁদুন অবিচলতার তাওফিক প্রার্থনা করুন তিনি ফিরিয়ে দিবেন না মনের বদ্ধতর যা খুলে দিন সেই জিন্দা তামান্না দিন প্রভু এদের যা তাদের হৃদয়কে আলোড়িত করবে প্রাণে বইয়ে দিন তাও তুফান